TV Bangla Manobota Samadhan Mu'araftu <Sessś> Allah Rabbī ashraqa an-nūru fī qalbī mina albi shurūḥan সসালামুক আলহামদুলিল্লামিনাম সঈদুলমুর সলীন নবীনা মোহামদাল আজমাইন ওমান্তাবি হসানা ইনায়ুরসালিন আলিম আল্লাহের সমস্ত প্রশংসা যে আল্লাহরুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের প্রতিপালন করেন সে আল্লাহ পাকের জন্য সমস্ত ইবাদত বন্দেগি যে আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সালাত এবং সালাম নাজেল হোক পেন ওই মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রতি যাঁর ওপর আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনী কেরিম নাজেল করেছেন কদরের রাতে বরকতময় রাতে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের যে ওয়াহি শুরু করেছেন প্রথম যে ওয়াহি শুরু হয়েছে সেটা ছিল কদরের রাত অথবা আল্লাহ পাক লহে মাহফুজ থেকে সুরক্ষিত ফলক থেকে প্রথম আকাশে ব্যায়তুল ইজাতে যে পুরো কোরআনে কেরিম নাজেল করেছেন যেই সময়টায় সেটা ছিল কদরের রাত তারপরে তেইশ বছরের জীবনে রাসুল্লাহামের ওপর প্রয়োজন মোতাবেক পুরো আল কোরআন নাজেল হয়েছে আমরা তফসির করব সুরাতুদ্দোখানের সুরাতুদ্দোখান এই সুরা রাসুল্লাহামের মক্কি জীবনে নাজেল হওয়া সুরা আর এই সুরায় ঊনষাটটি আয়াত রয়েছে এই সুরার নাম সুরায়ের দোকান এই জন্য যে এই সুরার আয়াত নম্বর দশে আল্লাপাক বিশেষ এক ধোঁয়ার কথা বর্ণনা করেছেন আর এই সুরাই কোরআন কিরিমের নাজেলের বিষয়টি যারা সুর উল্লাহর নাজল হয়েছে আর বরকতময়ের রাতে শুরু হয়েছে এই দিয়ে আল্লাপাক শুরু করেছেন আর এই রাতটি কদরের রাত সেই রাতটি হচ্ছে বড়ই গুরুত্বপূর্ণ রাত যার অনেক ফজিলত রয়েছে যার একটি হচ্ছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের আল্লাহ ফাকর রব্বুল্লা আলমিন স্থির করেন অর্থাৎ এক বছরের তকদির আল্লাহ ফাক রব্বুল আলমিন মালায়কাগণকে জানিয়ে দেন বা তাদের দায়িত্বে দিয়ে দেন এবং তারা ওই এক বছর ধরে ওই অনুযায়ী কাজ করতে থাকে বাকি তকদির লিখা হয়েছে আসমান জমির সৃষ্টির অনেক পূর্বে যে আমরা সৌরুল্লাহ আল্লাহ ইসলামের হি হাদিসে রয়েছে আল্লাহ পাক সাদ করছেন হ্যা মিম অল কিতাবিল মবিন হ্যা মিম এগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর কোরআনে কেরিমে বিভিন্ন সুরার প্রথমে আর এগুলি সম্পর্কে বহুবার আলোচনা করা হয়েছে এগুলি দিয়ে আল্লাপা কাফের জাতিকে চ্যালেঞ্জ করেছেন যে এই অক্ষরগুলি তোমাদের কাছে রয়েছে সুতরাং তোমরা কোরআনে কেরিমের প্রতি বিশ্বাস যদি না করো আর বলো যে এটা মোহাম্মদাল্লামের রচিত তো তোমরা তো কাব্যরচনায় আরও বেশি পণ্ডিত তাহলে কাব্যরচনা করো আর এইরকম অলঙ্কার পূর্ণ আর এইরকম ভাবপূর্ণ এই এইরকম গুণের রকম মানের বাণী তোমরা পেশ করো তারা করতে পারেনি অথবা এই জন্যই বিভিন্ন স্রোড়ার প্রথমে এই বিচ্ছিন্ন অক্ষরগুলি হুরুফে মকা তাঁত নিয়ে আসা হয়েছে যা দিয়ে যারা শ্রোতা কাফের জাতি মক্কার মুশ্রিকরা মক্কার আশেপাশের মুশ্রিকরা তারা নতুন ভঙ্গিমায় একটা কথা যখন তাদের সামনে পৌঁছিবে তখন সেটার দিকে আকৃষ্ট হয় আর সেটা শোনার জন্য যেন মনোযোগী হয় এই হয়তো উদ্দেশ্য এছাড়া এসব কারোর নাম নয় না এটা কোরআনে করিমের নাম না এটা কোন রাসুলের নাম না কোনো এগুলি শর্ট ফর্ম যেমন অনেকে এই রকমের ভুল বক্তব্য পেশ করেছে আল্লাফাকের স্বাদ করেছেন ওয়াল কিতাবিল মুবিন সুস্পষ্ট কিতাবের শপথ মুবিন মানে স্পষ্টকারী শুধু সুস্পষ্ট না অনেক সময় নিজে সুস্পষ্ট কিন্তু স্পষ্ট আপনি করতে পারছেন না না এরকম না কোরআনে করিম বেয়েন নিজেও সুস্পষ্ট আর স্পষ্টকারী কোরআনে কারিম স্পষ্ট করে দিয়েছে হককে বাতিল থেকে ভালোকে মন্দ থেকে ইমানকে কুফরি থেকে তৌহিদ কে সির থেকে বিধান থেকে এই জন্য আল্লাহ পাক বলছে। নিঃসন্দেহে আমি এই আল কোরআন নাজেল করেছি বরকত রাত। এই বরকত ময়রাত কোন এই মর্মে আমাদেরকে জানতে হবে কোরআন থেকে প্রথম আর তারপরে রসুল্লাহ সাল্লা সালামের হাদিস থেকে এই আয়াতে আল্লাহ পাক এই রাতকে বরকতপূর্ণ রাত বলেছেন আর একটি আয়তে সুরাতুল কাদরে আল্লাহ বলেছেন ইন্না আনজালনা ফি ইতুল কাদরে এখানে ওই ভাষা দিয়ে রয়েছে ইন্না আনজালনাহ ফি ইলাতি মোবারকা পার্থক্য শুধু ইল কাদার আর লাইতুল মোবারকা তাহলে একটি আয়াত আরেকটি আয়াতের তাফসির এইভাবে করে যে যেটি হচ্ছে বরকতময় রাত ওটাই হচ্ছে কদরের রাত অর্থাৎ কদরের রাতকেই বোঝানো হয়েছে এছাড়া কদরের রাত কখন হয় লাইলাতুল কাদার এটা রমজানে হয় আর আল্লাপা কোরআন রমজানে নাজল করেছেন রমজান অন্য মাসে নয় রমজানে আল্লাপা কোরআন নাজেল করা শুরু করেছেন এবং প্রথম আকাশে আল্লাপা আক পুরো কোরআন তাহলে কোরআন রমজানে হয়েছে অন্য কোনো মাসে নয় আর বরাতানের ব্যাখ্যা করার এইতুন মোবারকা দিয়ে ভিত্তিহীন আর এই সম্পর্কে বহু মহাদেশেন ওলামা একে রাম বলেছেন যে যারা সবে বরাত বলেছে তারা ভুল করেছে তারা সত্য থেকে হক থেকে অনেক দূরে চলে গেছে করেছেন আমি আল্লাপের করেছি রাতে। কন্যা মুনজেরিন কি জন্য এই জন্য যে আমি হচ্ছি সতর্ককারী সতর্ক করার উদ্দেশ্যে মানব জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাক কোরআন নাজেল করেছেন যাতে করে জাহান্নামের রাস্তা থেকে সতর্ক করে দেওয়া হয় আল্লাপাকের বিরুদ্ধাচরণ থেকে সতর্ক করে দেওয়া হয় কি হুফ রাক আমরিন হাকিম এই রাতে এই বরকতপূর্ণ রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয় এই আয়ত সিরে বলা হয়েছে যে এই রাতটি কদরের রাত এইটি হচ্ছে ভাগ্যরজনী তাহলে এলাইলাুল কাদার যা রমজানের শেষ দশকের বেজড় রাতগুলি কোন একটি এই রমজানের শেষ দশকের বেজড় রাতগুলি একুশ তেইশ ২৫, সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতের কোন একটি রাতে আল্লাহ পাক কোরআন নাজেল করেছেন আর এই রাতটিকে ভাগ্য রজনী বললে ঠিক আছে কিন্তু কাজের সিদ্ধান্ত করা হয় বা কাজ স্থির করা হয় আমরাম মেন এন্দেনা আমার আদেশ ক্রমে ইন্না কন্যা মুরসাল নিঃসন্দেহে আমি রসুল প্রেরণকারী পাক এই কোরআন নাজেল করেছেন যার উপর তিনি হচ্ছেন রসুল এটা বলার জন্য ইন্না খুন্না সলিন আল্লাহাক বললেন আর এই যে রসুল আমি পাঠিয়েছি রাহমত আমির আল্লাহ আল্লাফাক বলছেন এটি হে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম এটা তোমার প্রতিপালক থেকে আল্লাপাকের রহমত রহমত আমির রব্বেক তোমার প্রতিপালকের রহমত এটি ইন্না সামিউল আলিম নিঃসন্দেহে তিনি সবকিছুই শোনেন সর্বশ্রোতা আল আলীম সর্বজ্ঞ সবকিছু তিনি জানেন তাহলে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের রিসা এটি হচ্ছে রহমত বিশ্ব বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত এই মর্মে আল্লাহ আরেকটা আয়তের সাদ করেছেন অমার সাল হে নবী মহামাকে সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের রহমত আল্লাহর জমিনের সৃষ্টিদের উপর হইতো না সুতরাং তাতে আল্লাহর আজাব পৃথিবীতে নেমা আসতো যাতে ধ্বংস হইতো যেমন মানুষ তেমনই ধ্বংস হইতো আল্লাহ পাকের অন্য সমস্ত সৃষ্টি নব্বই সমাবাতি ওয়াল্লা তিনি আল্লাহ আকাশ সমূহ এবং পৃথিবীর প্রতিপালক অমা বেইন আহমা এবং এই দুয়ের মাঝে যা কিছু রয়েছে তারও আল্লাহ ফকরাবুল আলামিন বা সেসবেরও আল্লাহ ফাকরব্বুল আলমিন প্রতিপালক ইনকিন যদি তোমাদের বিশ্বাস থাকি যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা ইমান নিয়ে আসো এবং নিজের সংশোধন করো লাহ ইল্লাহ তিনি ছাড়া আর কোন সত্য মাবুদ নেই আল্লাহ একমাত্র সত্য মাহবুদ সত্য উপাস্য আর বাকি অন্য উপাস্য মানুষের রচিত তিনি প্রাণ করেন আর তিনি মৃত্যুদান করেনব্য কুম্য আবাহিন তিনি আল্লাহ তোমাদেরও প্রতিপালক হে মানব জাতি অরব্য আবা এবং তোমাদের পূর্ববর্তী পূর্ববর্তীদেরও তিনি র প্রতিপালক তোমাদেরকেও যেমন আল্লাহাক সৃষ্টি করেছেন তার এবাদাতবান্দিগির জন্য তোমাদের জন্য রাসুল পাঠিয়েছেন আগের যে সব তোমাদের পূর্বপুরুষ আছে তাদের জন্য আল্লাহাক রসুল পাঠিয়েছেন এবং এবাদাতের জন্য তাদের সৃষ্টি করেছেন বালভ ফি শাক্কিন কিন্তু এই আর মুশ্রিকেরা মক্কর গাফেরা সংশয়ের মাঝে খেলায় মত্ত রয়েছে ফি সাকিন সংশয় ইয়াল আবন সংশয়ের মাঝে তারা খেলায় মত্ত রয়েছে দুনিয়া নিয়ে ব্যস্ত তাহলে এই চরিত্র যার মধ্যেই পাওয়া যাবে কেমত পর্যন্ত তাদের উপর এই আয়াত ফিট হবে যে দুনিয়ার খেলা নেমেতে থাকলে দুনিয়ার খেলা হচ্ছে দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী দুনিয়ার যেসব কিছু আল্লাহ পাক দুনিয়াতে রেখেছেন সে নেতৃত্বই হোক কেউ নেতৃত্ব নিয়ে মেতে থাকলো কেউ পয়সা নিয়ে মেতে থাকলো কেউ পরিবার পরিজন নিয়ে মেতে থাকলো কেউ চাকরি নিয়ে মেতে থাকলো কিন্তু আল্লাহ পরকাল সম্পর্কে চিন্তা করার সময় করল না এরা যেন এই সংশয়ের খেলায় মেতে রয়েছে আল্লাহ পাক মক্কার মুশ্রেকদেরকে সতর্ক করার জন্য বলতেন নবী করিম সাল্লামকে সম্বোধন করে ফার তাকিব হে নবী তুমি প্রতীক্ষা করো ইয়মাতা আতিসমা বে দু ওই দিনের যেই দিন আকাশ স্পষ্ট ধোঁয়াই আচ্ছন্ন হবে আকাশে যেই দিন ধোঁয়া ছেয়ে যাবে সেই দিনের অপেক্ষা করো এই দিনটা কোন দিন এই সম্পর্কে দুটি তাফসির রয়েছে একটা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মক্কি জীবনী মক্কার মুশরিকরা কোরাইশরা যখন রাসুল্লাহ না ফরমানি করল রাসুল্লাহামের শত্রুতা প্রকাশ করলো চাহাবাইকারদের উপর জুলম অত্যাচার শুরু করলো পাক তখন তাদের ওপর দুর্ভিক্ষর আজাব চাপিয়েছিলেন তার রসর উল্লাহ সাল্লি সাল্লাম তাদের জন্য বদ্ধ করেছিলেন আল্লাহম্মাল আলি হিম সেনিনা কাসী ইউসুফ এ আল্লাহ এদের ওপর দুর্ভিক্ষ চাপিয়ে দাও যেমন ইউসুফ আলি ইসলামের যুগে সাত বছরের দীর্ঘ দুর্ভিক্ষ নেমে এসেছিল মেশরেও সেই সময় ওয়ানাহারে থাকাই আর খিদার নাই। সব কিছুই তারা খেয়ে ফেলেছিল আর সব কিছু খেয়েও সব কিছু শেষ করেছে কিন্তু পেট ভরছে না কিছু নেই ঘাস পাত ঘাস এমনি মরুভূমিতে নেই পাহাড় পর্বত এলাকা সব শেষ করে ফেলেছে পুরোনো চামড়া মশক সেগুলিকে কেটে কেটে পানিতে ডুবিয়ে ডুবিয়ে খেত নাড়ি ভরি পচা সরা মৃত যা পেত সব কিছু খেয়ে ফেলত আর গবাদি পশু মারা গেছে যে শুধু গোস্তু খেয়ে বাঁচবে গবাদি পশু সব ধ্বংস হয়ে গেছে সামনে অন্ধকার ধোঁয়ার মতো লগ্ধ দেখতে পেত না এরকম হয়ে গেছিল যার ফলে ধোঁয়া ধোঁয়া মনে হইতো এই ধোঁয়া বোঝানো হয়েছে এটা হচ্ছে প্রসিদ্ধ তফসির আর আরেকটি তফসির সাহি মুসলিমের একটি হাদিসের ভিত্তিতে করা যেতে পারে যে কিয়ামতের একটি বড় লক্ষণ দশটি লক্ষণের হচ্ছে যে সারা পৃথিবীর আকাশ ধোয়াতে যাবে অল্প সময় বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বৃষ্টিবি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন কনিষ্ঠ বিধিবিধান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 থেকেই কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসলাম যে জন্য ব্যবহার করছে সেজন্য ব্যবহার করতে হবে দ্বারা তুলে ধরার নিয়ে জাহাঙ্গীর इतिबृत्तीमयमिकाश परवर्ती अनुष्ठानी সম্মানিত ভাতৃমন্ডলি ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমরা তাফসির করেছিলাম আলোচনা চলছিল ধোঁয়া সম্পর্কে যে এমন একটা সময় আসবে সেই সময়ের অপেক্ষা করো হে রাসুল যে সময় আকাশ ধোঁয়াতে ছেয়ে যাবে এর একটি তাফসির বললাম যে সেটা ছিল আল্লাহ পাকের আজাব তারা আবেদন আল্লাহ করেন আর আমরা সংশোধন করে নেব এই মর্মে এই সোয়া কেমন হবে এক সানিমে নী তুমি অপেক্ষা করো ওই দিনের যে দিন আকাশ স্পষ্ট ধোঁয়াই ছে আর এই ধোঁয়া মানুষকে আচ্ছাদিত করবে ঢেকে ফেলবে হাজা আজাবন আলীম আর এটা না কোনটা মেঘমালা নয় বরং এটা হচ্ছে মর্মান্তিক শাস্তি আল্লাপাকের ইহ জগতের সেই সময় কাফের মুশরেকরা বলবে রব্বা নাকাল আজাব হে আমাদের প্রতিপালক আমাদের থেকে আজাব শাস্তি দূর করে দাও নবী করিম সাল্লাহআলামের কাছে এসে ওরা দরখাস্ত করেছিল ইন্না মেনুন আমরা ইমানদার হয়ে যাব। তোমার নবীকে মেনে নেব কিন্তু তারা মানেনি যখন আজাব সরে গেল আবার তাদের কুফুরিতে ফিরে আসলো আল্লাহ তাই বলছেন আন্নাল আহমদিকরা এরা উপদেশ নেবে কি করে ওয়াকে যা আহম রাসুল মবিন তাদের কাছে সুস্পষ্ট রসুল এসেছে আর সেই রসুলকে তার অমান্য করেছে তাহলে কি করে তাদের উপদেশ কাজে লাগবে উপদেশ থেকে যদি উপকৃত না করে উপদেশে তাদের কি। তারা বিমুখ হয়ে গেল যখন আজ আব্দুর ছড়ে গেল তখন তারা আবার উল্টো দিকে ফিরে গেলো ওয়াকা আর এই কাফের মশ্রিকা বলেছিল যে মো আল্লা মজনুন মোহাম্মদ এমন ব্যক্তি যাকে শিখিয়ে দেওয়া হয়েছে এ কোরআন শেখানো হচ্ছে কেউ শিখিয়ে দিচ্ছে মজনুন আর সে হচ্ছে পাগল তাদের কথা অসংগত কথা কথা পাগলকে আবার কি করে শিখানো যেতে পারে পাগল কি কোনো রাখে আর কিছু শিখতে পারে যদি পাগল হবেন সরালাম তো কি করে শিখবেন তিনি আর কি করে তাকে শেখাবে কেউ একে আশেফুল আজাবে কালি ইলান আল্লাহা বলছে আমি কিছুক্ষণের জন্য আজাব ছড়িয়ে নেব আজাব দূর করে দেবো অপরাধে ফিরে আসবে তাহলে শোনো আরো আজাব আসবে এরপর স্মরণ করো সেই দিনকে যেই দিন আমি ভীষণ ভাবে পকড়াও করো কুবরা। ভীষণ ভাবে আমি যখন পকড়াও করব সেই সময় তাকে সেই দিনটাকে স্মরণ করো সেই দিনটা কি এ সম্পর্কে দুটি তার সিরিজ একটা হচ্ছে বদরের দিন বদরের দিনে এই মক্কার মুশ্রেকদেরকে এমনভাবে আল্লাহ পকড়াও করলেন যে এরা কল্পনাও করতে পারিনি যে আমরা এই দাপটের সাথে যাচ্ছি আর মুহাম্মদ সাল্লা সাল্লাম তার সাথী সঙ্গীরা এত দুর্বল তাদের সংখ্যা তিনশো আমরা এক হাজার তাদের কাছে অস্ত্র নেই ঘোড়া নেই আমরা অস্ত্রে সুসজ্জিত তাহলে আমাদের পরাজয়ের প্রশ্নে না। তাদের কল্পনাতেও ছিল না আল্লাপাক কেমন লাঞ্চিত করলেন সত্তর জন তারা নিহত হইল যার নামে পৌঁছিল কুপে ফেলে দেওয়া হলো সাহবাহা বন্দী করে নিয়ে গেলেন মদিনায় আর তাদের মুক্তিপণ নিয়ে পরে ছেঁড়া হয়েছিল তো আল্লাপাক একে ভীষণ পকড়াও বলে আখ্যায়িত করেছেন বাদশাতুল কুবরা মানে গাজুয় বদর বদরের যুদ্ধ আর অন্যান্য তাস্তির কারা তাস্তির করতে গিয়ে বলেছেন যে ভীষণ পকড়াও হবে ক্যামতের দিনে সুতরাং এখানে ক্যামত কি বোঝানো স্মরণ করো দিন যে যেই দিন আমি ভীষণ ভাবে ধরবো আর চিরকালের নিঃসন্দেহে আমি প্রতিশোধ গ্রহণ করি আল্লাহাদসুলিম আল্লাহ বলছেন যে এই মক্কার মুশ্রিকরা যে প্রথম বিরোধিতা করছে রসুলের না এটা হচ্ছে প্রাচীন ইতিহাস যখনই কোনো নবীর রসুলগণ মানব জাতির ইতিহাসে এসেছে যে কোনো দেশে এসেছে যে কোনো সময়ে এসেছে তাদের শত্রু অবশ্যই করেছে এবং আল্লাহ ফাখের আজাবই আল্লাহর দিনের শত্রুদের ওপর এসেছে ওয়ালাকাত ফ্না কাবুল কৌমাফির আউন আর নিঃসন্দেহে আমি পরীক্ষায় ফেলেছিলাম এদের পূর্বে মক্কার মুশ্রিকদের পূর্বে ফেরাউনের জাতি ফেরাউনের জাতিকে আমি পরীক্ষায় ফেলেছিলাম ওয়জ্জা আহম রসুল করিম এবং তাদের কাছে আমার সম্মানিত রসুল এসেছিল মুসা আলি হিসালাম আর মুসা আলি সাল্লাম এসে বলেছিলেন আন আদু এলাইয়া এবাদুল্লাহ আমার সাথে ফিরিয়ে দাও আল্লাহর বান্দাদের। অর্থাৎ বনি ইসরা যে মুসা আলি ইসাল্লামের বংশের লোক তাদের সম্পর্কে বললেন মুসা আলি সাল্লাম ফেরাউনকে এবং সেই দেশের কর্মকর্তাদেরকে আন আদু এলাইয়া এবাদুল্লাহ আল্লাহর কে আমার কাছে অর্পণ করো আমার সাথে যেতে দাও আমি এ মেসর থেকে এদেরকে নিয়ে চলে যাব স্বদেশে কারণ বনি ইসরায়েলদের আসল দেশ ছিল শাম ফিলিস্তিন সুতরাং আমরা এদেরকে নিয়ে যাই আর সেখানে গিয়ে স্বাধীনভাবে আল্লাপাকের এবাদত বন্দী আমরা করব ছেড়ে দাও এদেরকে গোলাম বানিয়ে রাখিও না এদের পুরুষদেরকে হত্যা করা জুলম অত্যাচার করা আর এদের নারীদেরকে দাসিত পরিণত করা এই জুলমকে তুমি বন্ধ করো ইন্নি লকুম রাসুল আমি নিঃসন্দেহে আমি তোমাদের বিশ্বস্ত রাসুল ও আল্লাহআল আলাল্লাহ আল্লাহর সামনে পদ্ধত্য দেখাইও না আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করিও না এন্নি আিকুম্বে সুলতানি মি নিঃসন্দেহে আমি তোমাদের কাছে হে ফেরাও হে ফেরাও অনুসারীরা তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছি সুস্পষ্ট দলিল প্রমাণ মৌসা আলহিসাল্লামের মোজেজা মোজেজা প্রথম মোজেজা আল্লাপাক দিলেন তাকে যে লাঠি লাঠিকে নিক্ষেপ করো যেটা সাপে পরিণত হবে আর আ তুমি তোমার ব্যেল জামার ভিতরে তুমি হাতটা ঢুকাও সেই হাত শুভ্র উজ্জ্বল হয়ে বিনা কোনো ব্যাধিতে কোনো ব্যাধির কারণে নয় শুভ্র উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে এই অলৌকিকত্ব সব দেখিয়েও এরা হেদায়ত হয়নি এই জন্য কোনো জাতি অলৌকিক কিছু দেখে নবীর রসুলগণের কাছে যে হেদায়ত পেয়েছে এমনটা হয়নি যারা সঠিক পথ পাওয়ার তারা এমনিতেই হয়েছে অন্তরকে খোলা রেখেছে পাকের বাণী যখন নবী রসলগঞ্জ পৌঁছিয়েছেন তখন আল্লাহ পাক সঠিক পথ দেখিয়েছেন এবং সঠিক পথে পরিচালিত হয়েছে কিন্তু যারা অন্তরকে বন্ধ রেখেছে মো জেজা দিয়েও তারা হেদায়ত প্রাপ্ত হয়নি ওয়াই ওস্ত বেরব্বী ওর কুমান্তর্যমুন আর মুসা আলি সাল্লাম বললেন যে আমি আমার রবের আশ্রয় গ্রহণ করছি আর তোমাদের রবেরও আশ্রয় গ্রহণ করছি অর্থাৎ সেই আল্লাহ পাকের আশ্রয় পাথর হত্যা করবে যখন বুঝতে পারলেন মৌসা আলহিস যে আমার সম্পর্কে কখন হত্যা করে দেবে হত্যা করার পরিকল্পনা চলছে আমাকে ফেরাউনের তরফ থেকে তখন আল্লাহ পাকের স্মরণ নিলেন আল্লাপাকের আশ্রয় গ্রহণ করলেন তারা বদ্ধপরিকর যে মূসা হত্যা করবে আলহ ইসালাম তখন তিনি আল্লাহাকের কাছে বদা দিলেন এই ফেরাউন এবং ফেরাউনের অনসারীদের ফাদা আরব্বাহু মূসা আলিহিস দোয়া করলেন তার প্রতিপালকের কাছে আমার ছাড়া তোমাদের উপাস্য নেই উপাসনাই করতে হবে চেষ্টাই করতে হবে চাইতে হবে আমার কাছে আমাকে চা আমি তোমাদেরকে খেতে দিচ্ছি তোমাদেরকে ভাতা দিচ্ছি সুতরাং আল্লাহ পাকে নির্দেশ হল যে হে মূসা তুমি আমার বান্দাদেরকে নিয়ে অত রকিল বাহরা রাহওয়ান আর যখন সমুদ্রের কাছে মূসা আলি ইসাল্লাম চলে গেলেন নিয়ে ভোর রাত্রে বেরিয়ে গেলেন আর সামনে সমুদ্র আসলো পিছন দিকে এরা জানতে পেরেছে তাড়া করে ফেরাও হাজার হাজার সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয়েছে কাছাকাছি একেবারে হয়ে গেছে সেই সময়ই মোসা আলহ ইসলামের অনুসারীরা মোসা আলহ ইসলামকে বললো যে ইন্নালামুদরা খুন এখন তো আমাদের ধরে নেবে কি করলে মুসা গোলামি করতাম ভালো ছিল আমাদের মহিলারা গোলামি করতো সেই গোলামির জীবন ভালো ছিল এই পৃথিবী থেকে একেবারে ধ্বংস হয়ে যাওয়া চাইতাই তো ধ্বংস হইতাম সামনে যদি যায় তো সামনে সমুদ্র রয়েছে সাগর ঝাঁপ দিলে ধ্বংস আর পিছন থেকে তো তাড়া করে জালেম শাসক আসছে কাউকে একটাও রাখবে না সবকে্ষণ করে দেবে আল্লাহ পাখের আম্বিয়া রসুলগণের সৎকর্মশীলদের আস্থা ভরসা দেখেন মুসা আলি সাল্লাম এইরকম পরিস্থিতিতেও আল্লাহর ওপর তওয়াক্কল প্রকাশ করছেন কাল্লা কখনও আল্লাহ ধ্বংস করবেন না এন্না মাইয়া রব্বি সাহাদ নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন তিনি রক্ষা করবেন সাহাদিন শীঘ্রই তিনি রাস্তা দেখালেন আল্লাহ পাখ বললেন যে কাজ করো অনেকদের আসাকাল বাহার সমুদ্রে লাঠি মারো তোমার জন্য রাস্তা হয়ে যাবে তোমার জাতির জন্য রাস্তা হয়ে যাবে রাস্তা যখন ওপরে যাওয়ার পরে চিন্তা করলে রাস্তাকে এইরকম যদি রেখে তাহলে করে আবার লাঠি যাতে করে রাস্তা আর না থাকে পানি পানিতে মিলে যায় তখন আল্লাহ তাকে বলছেন অতরকিল বাহরা রাহওয়ান তুমি সমুদ্রকে স্থির ছেড়ে দাও যে অবস্থায় আছে রাস্তা হয়ে আছে রাস্তা থাকতে দাও তারপরে এখানে নিয়ে আসব নামাবো এই সমুদ্রে কারণ একমজিয়ে ধ্বংস করা হবে আল্লাহাকুল্লা আলমী যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন কোরআনিকারি বুঝার তো দান করেন কোরআনিকারি জীবন করার তো অফিক দান করেন আল্লাহাক আমাদের যেন করেন জাহান্নিদের রাস্তা থেকে আল্লাহাক আমাদের যেন হেফাজত করেন وَذْعَرَفْتُ اللَّهَ رَبِّي أَشْرَقَ النُورُ بِقَلْبِي مَنَى الْبِشْرُ حَيَاتِي مُنْ أَضَى اللَّهُ دَرْبِي يَا لَسَعَدِي وَهَنَائِي يَا لَفَوْزِي وَعَلَائِي لَا يَطِيبُ الْعَيشُ إِلَّا ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয়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 ডোনন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপি রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি IBAN ZB52-LOID 3096-3401-024192 टेलीफोने टाका ट्रांस्पारे जुन्नों कॉल कुरून 24-208-2424-321 टाका पाथिये आमादर इमेल कुरून admin at the rate peace tv dot tv आपनेर दायत्तो पालन कुरे पुरोषका निश्चित कुरून जाकात दिये ए दायत्तो पुरून कुरून Peace TV